আমি মোহাম্মদ বদরুদ্দুজান আদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 সালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত রসুলিল্লা করিমের সর্বোত্তম ইউসুফআ আলাই ইসলামের ঘটনা আর এই ঘটনার সুন্দর এই মজলিসে পিস বাংলার সম্মানিত সুবিধি দর্শক সকলকে আন্তরিক স্বাগত মুবারক জানাচ্ছি আমরা আজ যে পর্বনী আলোচনা করব সেটি হলো ইসুফ আহ ইসলাম কেমন করে জেল থেকে বের হলেন বের হয়ে তিনি কোথায় গেলেন কি দায়িত্বে গেলেন আর কী বা করলেন নিশ্চয়ই আপনারও ওদির আগ্রহে জেলখানে আর কতদিন ইসুফকে বন্দি রাখবেন মন চাচ্ছে ইসুফ কবে বের হবেন আর তিনি তার কি চমৎকার বৈশিষ্টের প্রমাণ দেবেন শুধু দর্শক এই অনুষ্ঠানে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানিয়ে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অতিথি আলোচকদের সাথে এবং আমার সর্ব বামে অভিষ্ট আছেন বিশিষ্ট আলমদিন শেখ মুখলাম সম্মানিত সুদী আপনাদের সাথে রয়েছি আমি খুদে অকিঞ্চন হারুন হোসেন বলছিলাম যে ইউসুফ আল ইসলাম কীভাবে বের হলেন আর কোথায় বা গেলেন শুনব এর সার সংক্ষেপ আমাদের অতিথি আলোচক শেখ মুজাফর বিন মুসিদের কাছে আলহামদুলিল্লাহ রবিল আলমিনুআসলাম আলাহ আশ্রফলসালিন বাদ আমরা ইতিপূর্বে খণ্ড খণ্ড আকারে ইসুফ আলাইসালাতামের কয়েকটা ঘটনা শুনেছি এই পর্যায়ে এসেছি যে যখন বাচ্চা তাকে নিয়ে আসলেন জেলখানা থেকে নিয়ে আসার পরে প্রমাণিত এসে তার কাছে বিশ্বস্ত হিসাবে রাখলেন এবং তাকে মূলত নিরাপত্তা দিলেন এরপরে যখন আগের স্বপ্নের বিবরণ অনুযায়ী যখন চিন্তিত হয়ে গেলেন যে সাত বছর ফসল হবে বাকি সাত বছর হবে না তখন চিন্তিত হওয়ার কারণে মূলত ইসুফ আলাই বললেন যে আমাকে দায়িত্ব দেওয়া হোক সে বিষয়টা আমি দেখব এবার আল্লাহর আমি আমি এ কাজে যোগ্য আমি পারব তখন আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন এবার বলছেন যে আমি ইসোফ আলাই্লামকে এভাবেই দেশের শাসক হিসাবে করলাম প্রতিষ্ঠিত করলাম এবং তিনি সুন্দরভাবে এই ব্যবস্থাটা করতে সক্ষম হলেন যখন চারিদিকে হাহাকার পড়ে গেছে তখন খাদ্য নেই সেই ইসুফ আলাইসালুয়া সালামের যে ভাইয়েরা তাকে দুর্ভিক্ষের যন্ত্রণায় তারা যখন খাদ্য সংগ্রহের জন্য যখন আবার সেই মিশ্র জানতে পারল ওখান থেকে যখন ইসুফ আলাহ সাল্লা সালামের ভাইয়েরা আসলেন ইসুফের কাছে মূল কারণটা ছিল এটাই যে ওই দুর্ভিক্ষের কারণে তার দিকে যখন খাদ্য সংকট দেখা দিয়েছে ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাবুল আলমী তার কাছে তাদের ভাইদেরকে নিয়ে ব্যবস্থা করলেন এইভাবেই আসার পরে যখন বুঝতে পারলেন যে এই জায়গায় সম্পদ পাওয়া যাবে এবং তার কাছ থেকে নিয়ে গেলেন তো পরবর্তীতে একটা শর্ত দিয়ে দিলেন এই মর্মে এরপর যদি আসতে চাও তাহলে তোমাদের সেই ছোট ভাইকে সাথে নিয়ে আসবা ইসুফ আল্লাহ যে ঘটনা ঘটল তার ভাইদের সাথে এটা নিয়ে গিয়ে পরবর্তীতে তার পিতার কাছে বিষয়গুলো উল্লেখ করলেন এবং বললেন যে আমরা একজন বিশ্বস্ত ব্যক্তি পেয়েছে। আমাদের দুর্ভিক্ষের কারণে যে খাদ্য পাচ্ছিলাম না এই খাদ্য পাওয়ার একটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন এই হলো মূলত এই অংশটির ঘটনা ধন্যবাদ আপনাকে চমৎকার বলেছেন যে ইউসুফের ভাইয়েরা তাকে ফেরে ফেলার জন্যই কৌশল করেছিল আর আল্লা রবুল্লা আলমিন ইউসুফকে নিয়ে রাজপরিবারে পরিবারে লালন পালন করালেন তারপর সেখান থেকে একটা মিথ্যা ষড়যন্ত্রের মধ্যে আবার জেলখানায় নিলেন সেখান থেকে আল্লাহ রবুল্লা আলমিন নির্দোষ হিসাবে বের করে একেবারে রাজার খাস লোক বানিয়ে খাদ্যমন্ত্রী বানিয়েছে এবং সেখান থেকে তিনি খাদ্য ভান্ডারের দায়িত্ব পেলেন দায়িত্ব পেলেন দায়িত্ব যখন পেলেন তখন তার ভাইয়েরা আসলো খাদ্য নিতে আমরা এই ঘটনা থেকে একটু শুনব যে কি আমরা শিখতে পারি জানতে পারি এই ঘটনাটা কোরআনকারি মেয়ে যে সুন্দর করে বলা হয়েছে অগণিত শিক্ষায় ভিতরে প্রতিটি বাক্যের ভিতরে শিক্ষা প্রথম যেটা আমরা দেখতে পাই যে আল্লাহ তালা বলছেন ইউসুফ বেরোলেন কিন্তু তিনি বললেন যে আমি এ বিষয়টা করলামিখিয়ালি আলম আনিলাম এখন হুবেল গাইব যেন আমার মালিক আজ যে মেসরাও বোঝে যে আমি কিন্তু তার অবর্তমানে তার স্ত্রীর সাথে কোনো খেয়ানত করিনি দুই নম্বর ওমা অপরের সু পাশাপাশি আমি এটা দাবি করছি না যে আমার নফসে কোনো অন্যায় চাই না আমি একেবারে ফেরিস্তা না আমার ভিতরে খারাপ চিন্তা আসতে পারে ভালো চিন্তা আসতে পারে আমি নিজেকে ফেরিস্তা দাবি করছি না কিন্তু আমি যে নিরপরাধ এটা আমি প্রমাণ করলাম আল্লাহ আমাকে অপরাধ থেকে হেফাজত করেছেন প্রমাণ করলাম আমি আমার নিজের অহংকার প্রকাশ করার জন্য এগুলো করিনি আমার অপরাধহীনতা প্রমাণ করার জন্য কিন্তু আমি মানুষ হিসেবে আমার ভিতরে পাপের চিন্তা শয়তান আনতে পারে এটা আমি অস্বীকার করছি না আমি মানুষ তবে আমি নিরপরাধ এরপরে আল্লাহ তালা আমাদের এখানে শিক্ষা বলেই দিলেন যে কাদা আলী কামাক্কান্না আলী ইউসুফ এতে বাউ ওমিনা হাইসুয়াশাহ নসিবু বহমেতেনা মান্না আল্লাতলা বলছেন যে আমি ইসুফকে এভাবেই জমিনের উপরে ক্ষমতাময় করে দিলাম সে এখন ইচ্ছা মতো নুরে বেড়ায় সে মন্ত্রী সে খাদ্য ভাণ্ডারের দায়িত্বে আর নুসিবুবে রহমাতে না আমার নাসা আমি দুনিয়াতে এইভাবে যাকে ইচ্ছা যার ভিতরে কল্যাণ আছে তাকে আমি রহমত বরকত ক্ষমতা দিয়ে থাকি তবে আখেরাতের বিষয়টাই সর্বোত্তম আবার দেখেন ইউসুফের ভাইরে আসলো দুর্ভিক্ষ ছড়িয়ে গিয়েছে মিশর নয় মিশরের পার্শ্ববর্তী মরু অঞ্চলগুলো কেনানেও ছড়িয়ে গেছে কেনান ফিলিস্তিনের পার্শ্ববর্তী এলাকা সেখান থেকে কোথায় খাদ্য মিশরে খাদ্যমন্ত্রী কিছু কিছু মেপে মেপে খাদ্য দেয় প্রত্যেকে গেলে তার কিছু খাদ্য দিয়ে দেয় চলো আমরা যাই ওই ভাইগুলো এসেছে ছোট ভাইকে ছাড়েনি বাবা এসেছে ইউসুফ চিনে ফেলেছেন অজা ইউসুফের ভাইরা এসেছে ইউসুফের ভাই কল্পনাই করেন ইউসুফ মন্ত্রী কিন্তু ইউসুফ তো সবাইকে ইউসুফ চিনে ফেলেছেন চিনে কিন্তু কোন প্রতিশোধ নেননি তিনি কি করলেন তাদের খাবার দিলেন গল্পে বলবেন শুনে কতজন মানুষ আপনারা বলে আমরা এক ভাই আনতে পারেনি বাড়িতে বাবা আছে মা আছে সেক্ষেত্রে সবার খাদ্য দিয়ে দিলাম তুই এবার কিন্তু ভাইকে না আনলে আর খাদ্য দেব না যেন ভাইকে উনি দেখতে পারেন তিনি কি করলেন এইভাবে ইউসুফ যে বিপদ আপদের ভিতর দিয়ে তার সততার কারণে আল্লাহ পুরস্কৃত করলেন এটা আল্লাহ আমাদের জানিয়ে দিলেন চমৎকার জি শেখ মুখল আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে অনেক সময় মানুষে অনেকের ওপর অন্যায় করে ফেলে হিংসার বশবত হয়ে অথবা যে কোনো কারণে আর যখন আমাকে আপনাকে সম্মানই বানাবেন আল্লাহ ক্ষমতা দান করবেন তখন এই ক্ষমতার কিন্তু অপব্যবহার করা যাবে না এটা কিন্তু স্পষ্ট এখানে শিক্ষা আমরা পেয়ে যাচ্ছি যে ইসু আলা সাল্লামের ভাই আসলেন ওনারা ভাই অন্যায় করেছিলেন কুয়াতে ফেলে দিয়েছিলেন কত বড় অপরাধ যে বাঁচার কোনো উপায় ছিল না কিন্তু উনি প্রতিশোধ নিলেন না বরঞ্চ জিজ্ঞাসা করলেন কোথার থেকে এসছেন আপনারা আপনারা কতজন মানুষ কি পরিমাণ ক্রয় করবেন বা নেবেন দেওয়া লাগবে ইত্যাদি পরে জানতে পার আর একটা ভাই আছে উদ্দেশ্য ছিল তার ভাই টার্গেট এবং মা বাপ বেঁচে আছেন না না সংবাদ নেওয়া তো খবর পেলো যে না বেঁচে আছেন ভাইও আছেন তো ভাইকা আবার আনতে হবে তো সুকৌশলে এবার ফ্যামিলিকে ধীরে ধীরে কাছে নিয়ে আসার একটা ব্যবস্থা উনি করে দিলেন ব্রেন এনে এবং বুদ্ধির সাথে এরা বোঝা যাচ্ছেন যে উনি যে বিচক্ষণ এবং রাষ্ট্র পরিচালনায় যে একজন সক্ষম ইসুফ আলী ইসলাম সে পয়সাটা দিলেন দিয়ে ওদের বস্তার ভিতরে ওই মুদ্রাটাও ফিরত দিয়ে দিলেন তার বধান্যতা এখানে প্রমাণ করার জন্য এটার কারণ কাসির বর্ণনা করেছে যে হতে পারে বাড়িতে আর পয়সা নেই আবার যে আমার ভাইকে নিয়ে আসবে তখন লজ্জা করে নাও আসতে পারে পাওয়া যায় আল্লাহরাবুল আলম অসহায় ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে পারে যখন ইসোফ কিছুই ছিল না জেলখানায় বন্দি ছিলেন আল্লাহরাবুল আলম তাকে গোটা খাদ্য বিভাগের একটা দায়িত্ব দিয়ে দিলেন সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ এই যে আল্লাহ রাবুর আলমেন ইসফ সালামকে এমন একটা সময়ে এই কাজটা করালেন যখন দুর্ভিক্ষ তার বুদ্ধিতেই বুদ্ধিতে স্বপ্নের তাবির করার কারণেই তো ইসফ আলাহ দায়িত্ব নিলেন আর কারো দ্বারা সাধ্য নয় যেটা কথা এসেছে এতটুকু যে তারা আগামী সাত বছরের খাদ্য কিভাবে উৎপাদন করবেন এই ব্রেন এই বুদ্ধিতে কারো ছিল না এমন একটা পর্যায়ে নিয়ে আসতে পারেন যে জন্য পবিত্র কোরআনের ভাষা যেতে হচ্ছে একটা বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য ফিরে আসবো আবার এই কোরআনের আলোচনায় ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন না এই আশা করছি সালাম আলাইকুম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 জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দার নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা सत्य प्रकाश करते कारण जाना अपन अधिकार और दायित सत्यता बना देख सत्यमोचन परवर्ती अनुष्ठान पीछे সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাররারকাত সমানিত সুদী দর্শক বিরতির পর আপনাদের সকলকে আবারও এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি শুনছিলেন কেমন করে ইউসুফ আল ইসলাম জেলখানা থেকে বের হলেন আর বাদশাহ তাকে নিয়ে গেলেন কিভাবে নিয়ে গিয়ে সেখানে তিনি বললেন আজ থেকে হে ইউসুফ তুমি আমার কাছে একজন বিশ্বস্ত একজন আমানতদার একজন বিশ্বস্ত আমানতদার হিসাবে বাদশাহ ডিক্লেয়ার করলেন মহা আদেশকারী খারাপের এটা আমার শিক্ষা ছিল তবে আমি আল্লাহ শকর আল্লাহ আমাকে হেফাজত করেছেন আমি যে নিরপরাধ এটাই শুধু প্রমাণ করলাম আমাদের বুঝতে হবে যে মানুষ ও মানবীয় দুর্বলতার নয় কিন্তু যখন সে আল্লাহর তৌফিক কামনা করবে আর ওই দুর্বলতাকে দমন করে রাখার চেষ্টা করবে আল্লাহ রুবুল দিবেন যেমনটি তৌফিক দিয়েছিলেন ইসুফ আলাম যেমনটি দিয়েছিলেন সকল নবী ও আমি তো বড় একটা বিষয় হলো যে মানুষ কখনো প্রতিশোধ পরায়ন হবে না এত বড় শাস্তি দেওয়ার পরেও ইসুফ সালাম তার ভাইদের প্রতি প্রতিশোধ নিলেন না বরং চিনতে পারলেন যদি আজকের প্রেক্ষাপটে ঘটনা ঘটত তাহলে যথাযথ প্রতিশোধ নেওয়া হতো অনেক ক্ষেত্রে এখানে আমাদের বুঝতে হবে যে আমরা খালি শুধু বলি সকাল বেলার ধনী ঋতু ফকির সন্ধ্যা বেলা আমরা বলি তাই না বলি যে নদীর এপার ব্যাঙ্গে অপার গড়ে এসব কিসা বলি কিন্তু বাস্তবে দেখি না যে যে ভাইরা ষড়যন্ত্র করেছিল যে ভাইরা তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করলো যে ভাইরা বাবার চোখের আড়াল তাকে করে দিল বছরের পর বৎসর পার হয়ে গেল তারা আর তাদের ভাইকে পারছে না। এমন অবস্থায় পৌঁছে গেল ভাইকে আল্লাহ আলামিন তিনি খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিলেন একটা দেশের খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন আর ওদের ওই মিসকিন দরিদ্রতা বাড়লো দুর্ভিক্ষের মধ্যে পড়ে তারা কিন্তু ওই ভাই যে ভাইকে তারা লাঞ্ছনা দিতে চাইলো মারতে চাইলো চুকের আড়াল করতে চাইল তাদের কাছে তারা ফিরে আসে আশ্রয়স্থল হল এটা এখানে আর একটা হেকমত বা কৌশল আল্লাহ রব্বুল আলমিনের যে যদি আগে জানতে পারত যে আমাদের সেই ভাই ইউসুফি হলেন আজকে খাদ্য ভাণ্ডারের মালিক তা হয়তোবা তারা যেতে ইতুস্ত বোধ করত এবং না খেয়ে মরত অথবা তার পিতামাতা অনেক কষ্ট পেত সবাই পেত সেখানে গিয়ে তারা বলছে আপনি খুব ভালো মানুষ আপনার বদান্যতা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে আমার বাবা খুব দুর্বল মানুষ আর একটা ভাই আছে সেও আসতে পারছে না আমরা কিন্তু খেতে পারছি না একটু আমাদের দয়া করে তারা যদি আমাদের কম পড়ে যাবে কাজেই তাদেরকে বলতে শিক্ষা নিতে পারি এর একটা চিন্তার বিষয় আছে আমাদের যে সাত বছর তা আপনার কাজ ছাড়ি যেটা দুর্ভিক্ষ যে সাত বছর গুদাম জাত করে কীভাবে রাখলেন এটা আমাদের একটা জানার বিষয় আছে তো আমরা তফসির এমনি কাসির পড়ে আমরা যেটা জানতে পারলাম ফতুল কাদির দ্বারা যে উনি কত বিচক্ষণ ছিলেন এর আগে গুদাম জাত করা হয়নি এত দুই দিন ধরে রাখবে উনি বালু দিয়ে সংরক্ষণ করেছিলেন যেমন এখনও পরীক্ষিত আমরা সংসারে দেখেছি যে আলুকে বালুর মধ্যে যদি রাখা যায় কোলেস্ট্রলের কাজ করে আমাদের হিমাগার যে তৈরি করা হয় করে সংরক্ষণ করছেন কারণ এখানে আর একটা বিষয় আছে স্বপ্নের প্রথম বিবরণটা এটা প্রমাণ করে যে অধিক পরিমাণের ফসল হবে জি মানে হয়েছে বছরে যেটা হতো তার চেয়ে দ্বিগুণ পরিমাণ হবে না কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করা না এখানে আল্লাহর খাদ্য সংরক্ষণ করা এটা তো হয় আমাদের সারা ফসল হয় না সালাম ক্ষমতা ওই সময় দায়িত্বটা চেয়ে নিয়েছিলেন এ দ্বারা আমরা আর একটা শিক্ষা নিতে পারি যে যে সমাজে দেখা যাবে যে তার থেকে যোগ্য কেউ এ দায়িত্ব পালনে কেউ সক্ষম হবে না এবং সে নিজেই এটা বাস্তবায়ন করতে পারবে তার মধ্যে সততা আছে নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই এবং যোগ্যতা ওখান থেকে তিনি বলেছেন যে আমরা যারা চাই তাদেরকে দিই না দিয়ে মাননা উকিল ইল যে ব্যক্তি কোনো দায়িত্ব চাই আল্লাহ তাকে সাহায্য না নিজের দায়িত্ব শপথ করে যেহেতু আমাদের নবী মোহাম্মদ দিয়েছেন এই শরীয়তে চাওয়ার কোন সুযোগ সুযোগ নেই নেই এবং এখানে আরেকটা বিষয় আছে আমি যে এই দায়িত্বে গেলে পারবো গায়ব তো আমি জানি না এবং আমি যেটা হলো যে হ্যাঁ এমন কিছু দায়িত্ব যে এখানে একজনকে দেওয়া হয়েছে সে বস্তাগুলি টেনে টেনে আনতে পারছে না আমার গায়ে শক্তি আছে দিলাম এটার অর্থ দায়িত্ব চাওয়া নয় হ্যাঁ দায়িত্ব চাওয়া যেটা সেটা আল্লাহ রসল নিষেধ করে হ্যাঁ মানে রাষ্ট্রীয় প্রশাসনিক জনগণের বিচারিক কোন দায়িত্ব নিজে ইচ্ছা করে না নিয়ে দায়িত্ব যদি দেওয়া হয় পালন করা যোগ্যতা প্রকাশ করা যেতে পারে বিষয় করা যায় যে ব্যক্তি দায়িত্বের যোগ্য কেবল জিনিসটা তিনি জানেন আর কেউ জানেন না যে এটা মানে ওনাকে দিলে হবে তখন করণীয় কি হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ তখন এই যে আমি যে পারি যোগ্যতা প্রকাশ করে দেওয়া তার দায়িত্ব এরপরে যদি দেখা গেছে বলে দিলেন বীরত্বের সময় আব্দুল মতাম নেমে গেছেন হ্যাঁ ওঠ থেকে নেমে যাওয়ার পরের ঘটনায় এটা হনিয়ানের যুদ্ধের ঘটনা হামলা করেছিল বনী সকিব হাওয়াজিন অতর্কিত হামলা যেমন করেছিল ছত্রবঙ্গ হয়ে গেলেন একা কি ছিল যে তিনি প্রাণ বাহনীর উপরে উঠবেন কিন্তু মানে এটা বিরত্বের প্রকাশ এটা একটা বীরত্ব প্রকাশ কিন্তু নিজের পরিচয়টা কিন্তু নিজে তখন দিয়ে দিলেন এমন এক পর্যায়ে যেমন আবুজার গরিকে রাজাকে তখন বলে দিলেন যখন তিনি চাইলেন যে আমাকে দায়িত্ব দেন সেই ক্ষেত্রে এক কথায় যে যোগ্যতা যদি আপনার না থাকে তাকে আলোচনা প্রসঙ্গ তো এসে গেছে তো আর সেখানে আমরা বলবো যে আবুজর যে দায়িত্ব চেয়েছিলেন তিনি একটি মাসলার হাত মনে করেছিলেন আর রসুল সাল্লাহিন যে আবুজর রেফারি এই সাহাবি এই দায়িত্ব পালন করতে গিয়ে তার কষ্ট হবে রসুলাম সে কারণেই রসুলকে বলছে যে না তুমি দুর্বল মানুষ তুমি পারবে না এটা অর্থ হলো যে সাহাবারা কিন্তু তারা আদুন তারা তাদের সম্বন্ধে মন্তব্য করা অত্যন্ত কঠিনজন না না ওটা মন্তব্যটা না এটা যে এটা কোন ধরনের দায়িত্বটা কোন ধরনের যখন কোনো ব্যক্তি রসুল নেতৃত্ব যদি কোনো ব্যক্তি চাই নিতে চাই আমরা তাকে দেই না যখন জনগণের কর্তৃত্ব বাবারও খবর নিলেন ছোট ভাইটার খবরও নিলেন তারপর তিনি সেখানে দয়া করে আবারও আসতে পারে সে সুযোগটা করে দিলেন এটাকে আপনি কিরকম করে দেখেছেন এখানে কয়েকটা দিক আছে একটা দিক তো তার সুন্দর আচরণ এবং প্রতিশোধের কোনো চেষ্টা না করা ক্ষমা হৃদয়ের উদারতা দ্বিতীয় আর দিক তিনি দেখেছেন যেটা পরবর্তী ঘটনা আমরা দেখব যে আমি যদি অন্তত আমার আব্বা আম্মা ভাইদেরকে কাছে আনতে পারি তাহলে সেই মরুভূমিতে তারা তাদের ভিতরে অল্প অল্প খাবার দেব। এখন কাছে আনতে গেলে যদি আগেই আমার ভাইরা পরিচয় পায় তাহলে তো ভয়ে হয় তার আসবে না যে একবার কাছে নিয়ে আমাদের জেল জরিমানা করে দেবে এই জন্য উনি চেয়েছেন আগে আস্তে আস্তে নইক ছোট ভাইটা নিয়ে প্রথমে বললেন যে আব্বা আমরা তো মনে আমিন নালক আমাদের তো বলা হয়েছে এইবার ভাইকে না নিয়ে গেলে আমাদের আর হবে না পার্সেল মানা আমাদের ভাইকে ছোট ভাইকে পাঠিয়ে দাও বাবা বললেন আসতেছি তারা যখন মালগুলি ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত সদী দর্শক ইউসুফ আলোসিমের প্রস্তাব ওরানি সোরা যদি আমরা সেটা মন দিয়ে শুনি তাহলে দেখতে পাবো যে একটি মানব জীবনের প্রতিটি দিকের জন্য একটি সমাবেশ এই ক্রিসার ভিতরে রয়েছে আর তাই তো আল্লাহ রবুল্লাহ সেখানে বলছেন আহসান আল আসা আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকেই এই ক্রিসা থেকে শিক্ষা গ্রহণ তৌফিউদ্দিন আইন ও সালামুক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 पाउंड बारे इमेल कर চারদিকে চলছে এক জোয়ার প্রচন্ড আলী সাল্লামের সুন্না পিছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়